ও ই তুল আলঈ তু জনৌ আল বিগত করুন আলহামদুলিল্ রবমিন আলা আশ্রফুল হকের দাওয়াত গুলো আর তারা আল্লাহকে বাদ দিয়ে যা দাওয়াত দেয় দাওয়াত করে দোয়া করে তারা কোন কিছুই তাদের এই দোয়ার ডাকে সাড়া দিতে পারে না ইল্লা তাদের অবস্থা হচ্ছে ওই লোকটির মতো যে ব্যক্তি তার হাত দুটোকে পানির দিকে এভাবে খুলে রাখে পানি যেন আসে তার হাতের দিকে এবং এসে পানি যেন তার মুখ ভর্তি করে দেয় মুখে পৌঁছে ও বাবু এভাবে ধরে রাখলে পানি তার মুখে কোনো দিন সবে না ওমা দোয়া উল্কা ফেরি না ইল্লাফি দলাল আর কাছের যে যত দোয়া আছে সবগুলো পথভ্রষ্ট হয়ে যায় কোনটাই জায়গা মতো পৌঁছে না আল্লাহ দাওয়া শব্দের দুটো অর্থ আছে মূল রুট একটা আমরা দাওয়া দেওয়া বুঝি দাওয়াত খাওয়া বুঝি একটা আবার মানুষকে আল্লাহ দিনের দিকে দাওয়াত দেওয়া বুঝি দুই দাওয়াতই দাওয়া শব্দের জন্য ব্যবহৃত হয় আরবি তো এটার ব্যবহার আছে আবার একই রূট থেকে একই মূল ধাতু থেকে আরেকটি শব্দ হয়েছে দোয়া এটাও দাওয়া থেকে এসেছে দোয়া দোয়া করা তো এই হক দোয়া হক দাওয়াত দুটো একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর ছাড়া আল্লাহর দিকে ডাকা ছাড়া আর কোন হক দাওয়াত আছে যত দাওয়াত মানুষ ডাকে কত দিকে ডাকে মানুষ মানুষ বিভিন্ন তরিকার দিকে ডাকে মানুষ গান বাজনার দিকে ডাকে মানুষ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের দিকে ডাকে যেগুলো ইসলামের পরিপন্থী সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠানের দিকে ডাকে যেগুলো অনেক সময় মনকারে পরিপূর্ণ হয়ে যায় আর বিভিন্ন পথ বিভিন্ন বিধান বিভিন্ন তরিকা বিভিন্ন ইজম সমাজতন্ত্র কমিউনিজম পুঁজিবাদ কত রকমের এ সমস্ত মতবাদগুলো পৃথিবীতে আছে এই কোনটার দিকে ডাকলেই মানুষের কোন সঠিক দাওয়াত হবে না এগুলো সবগুলোর মধ্যে গুমরাহী রয়েছে আর হক দাওয়া যেদিকে আসলে মানুষের জন্য হক পাবে সত্য পাবে আসল জিনিস পাবে সেটা একমাত্র আল্লাহ ঠিকই দোয়া কত মানুষের কাছে কত দোয়া করে কত মানুষের কাছে চায় চাওয়া কাছে চাই সেটাকে বলা হয় দোয়া এই চাওয়াটা শুধু আল্লাহর কাছে চাওয়ার মধ্যেই পাওয়ার সম্ভাবনা রয়েছে আর মানুষের কাছে চাইলে পাওয়া যাইতেও পারে সাময়িকভাবে নাও পাওয়া যাইতে পারে যেমন অসহায় মানুষগুলো অভাব অনটনে যারা আছে মানুষের কিছু করার নাই মূর্তির কাছে চায় বিভিন্ন মামুদের কাছে চায় বিভিন্ন শক্তির কাছে আশ্রয় চায় এই চাওয়াগুলো খুবই দুর্বল এবং এগুলো বিনিময়ে কিছুই না পেতে পারে কোনো সম্ভাবনা আদৌ নেই তো কেউ যদি কিছু পেতেই চায় আল্লাহর কাছে যেন সে পায় সে যেন চায় তাহলেই পাবে তো আল্লাহ তালার কাছে এই যে দাওয়াত এর বিষয়ে কি ধরনের চাওয়া দাওয়াত হাক আল্লাহর দিকে ডাকা আল্লাহর কাছে চাওয়া দুটোই লেজাতিহি ও শেফাতিহি আল্লাহ তালার যাতে পাক তার সুন্দর সুন্দর সেফাত দিকে যদি মানুষ আসে যেমন আল্লাহকে ডাকলাম আর রহমান রহিম দয়ালু বলে আর রাজা যিনি রিজেক দানকারী তার কাছে যদি চাই তাহলে এই চাওয়াটা ঠিক আছে এটাই হক এছাড়া কোনো মানুষের কাছে যদি রিজেকের দায়িত্ব দিয়ে দেয় তার কাছে না এটা হক এটা আল্লাহ তালার এই চাওয়াটা আল্লাহর কাছে এবং আল্লাহকে দেবাদত করাটা এবং আল্লাহর কাছে চাওয়া দয়া করা দুটো ডাকা আল্লাহ দেখে ডাকা এগুলো সবগুলো একমাত্র আল্লাহর জন্যই অ্যাপ্রোপ্রিয়েট ইমাম রহমতুল্লা তা বলেছেন দোয়া একমাত্র আল্লাহ তাল কাছে করতে হবে আসল দোয়া আর কারো কাছে দোয়া করা কোন সুযোগ নাই বড় বিশাল মাজার গরম মাজারে গিয়ে দোয়া করা যাবে অনেক বড় মরতবার অধিকারী করা যাবে করিমা করা আল্লাহ তার কাছে শুধু দোয়া করতে হবে একমাত্র সন্তোষী তামান্না আমার প্রতি সন্তুষ্ট হোক কে হোক আমার প্রতি সন্তুষ্ট আল্লাহ তার সন্তুষ্টি আমার প্রধান কাম্য বয়স্কার সত্যিকার শকর গুজার আমরা কার হবো আল্লাহিয়ার মধ্যে থ্যাংক ইউ বলতে পারি যাল ধন্যবাদ আর কি আছে কিছু বলতে পারি এটা নিষেধ নয় কিন্তু আসল শুক্রিয়া কার আদায় করতে হবে আল্লাহ তালা কেন তিনি হচ্ছেন আহল আসল শকরের উপযুক্ত তিনি কারণ সমস্ত বড় বড় নিয়ামত গুলো আমাকে তিনি দিয়েছেন আল্লাহ প্রশংসা শুধু মাত্র এই জন্য আল্লাহামদুল্লাহ যদি বলে আল্লাহর প্রশংসা তাহলে আদায় হয় না তর্জমা হয় নাই কি তরজমা হবে সেই তর্জমা সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর জন্য। মাঝে আমরা কাকে বলি যে মাসা আল্লাহ মানুষ খুব ভালো কাজ করেছেন এই যে প্রশংসা করলাম উনি অনেক ভালো কাজ করেছেন ওনার হয়তো আর কিছু ত্রুটিও থাকতে পারে উনি ভালো কাজ করলেও আল্লাহতালার তুলনা এটা মানে একেবারেই সামান্য আল্লাহ তালা যা কিছু করেন যে সমস্ত করল্যা তার কাছে আছে যার কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি আমাদের জীবনে কেউ আমাদেরকে অনেক রকমের সাহায্য যাবতীয় যা কিছু রিয়েল প্রশংসা হয় এটা আল্লাহর জন্য উপযুক্ত কোন মানুষকে বেশি প্রশংসা করা যায় আছে নিষেধ তাহলে ওই আহমদ আল্লাহ তালাই প্রশংসায় আসল প্রশংসায় আমরা নিজেরা করার চেষ্টা করব হাবু আসল আল্লাহকে ছেলে মেয়ে স্বামী স্ত্রী আত্মীয় সদর মা বাবা এদেরকে আমরা এই মহব্বতের পরিমাণ যেন আল্লাহর মহব্বতের সমান কি হবে কোনো না আল্লাহর মহাব্বত দিলে ভিতরে থাকা এত বেশি থাকতে হবে যে আমি আল্লাহকে যে কত খুশি হদিত হিরব্বা হ্যাঁ এই সুক্রিয়া এই স্বীকৃতি আল্লাহর মহব্বতের মাধ্যমে প্রকাশ হতে হবে আর আমার কোন বিষয় থেকে গেলে আমার সাহায্যের আশা বিপদে পড়লে উদ্ধারের আশা কেমত আল্লাহর উপরে নাকি আল্লাহ রসুল পার করে দিবেন তিনি শুধু সুপারিশ করবেন আল্লাহ পারমিশন দিলে আল্লাহ পারমিশন না দিলে তিনি সুপারিশও করতে পারবেন না দেখা গেল সময় মতো করলো না কিংবা করতে আসলেও পারলো না কিন্তু আমার আল্লাহ করতে চাইলে কেউ ঠেকাতে পারবে ন তাহলে আশা ভরসা একমাত্র আল্লাহর কাছে ওই উহাফ আসল ভয় কাকে করতে হবে আল্লাহকে দুনিয়ার মখলুকের ভয় কদ্দূর দুনিয়ার মখলুক যদি আমার জীবনটা কেউ না নেয় যে আমাকে হত্যাও করে ফেলে আল্লাহ মাফ করুন তাহলে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম না কিন্তু আখেরাতে যদি আল্লাহ আমাকে জান্নাত না দেন আল্লাহ কাছে আটকে যায় জাহান্নামের যে ভয় এই জন্য এই ভয় একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য হুকুম মানা না মানলে শাস্তি দেবে দুনিয়ার মানুষের শাস্তির সঙ্গে আল্লাহর আখেরাতের শাস্তির কোন তুলনা হয় না বরত্বের দিক থেকে ভয় করার মতো যার এই আজাব দেওয়ার শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে তাকেই তো একমাত্র ভয় করতে হবে ভয় করার মতো ভরসা কার উপরে। হবে কারমাত্র আল্লাহর অয়ুস্তানুবিহি সাহায্য কার কাছে চাওয়া হবে আল্লাহর কাছে এই জন্য ইয়াক ইয় সাহায্য শুধুমাত্র আপনার কাছেই চায় শুধুমাত্র আপনার কাছে চায় কার কাছে তা মানুষকে যদি বলি আমাকে একটু হেল্প করবেন প্লিজ এটা জায়গ আছে কিন্তু এই হেল্পটা আল্লাহ একেবারেই নগণ্য কাজে রিয়েল হেল্প তাও সে আমাকে হেল্প করবে যদি আল্লাহ তালা তাকে হেল্প করার জন্য তার মনটা ঠিক করে দেবেন না হলে সে বলবে গেট লস্ট সে আমাকে হেল্প করতে আসবে না তার হেল্পটা আমার আল্লাহর কাছ থেকে হুতুন হওয়া লাগবে আল্লাহ তাকে দিয়ে আমাকে হেল্প করাইতে চাইলে সেটা হবে না হলে হবে না সাহায্য চাওয়া আশ্রয় চাওয়া নিরাপত্তা চাওয়া কে আমাকে নিরাপত্তা দিতে পারবেন একমাত্র আল্লাহ আর কেউ নিরাপত্তা দিতে পারবেন না দিতে চাইলেও পারবেন না কোন দেিয়াত হক কোলা কাজেই এই জোয়াগুলো হক দোয়া একমাত্র আল্লাহ তালা যে প্রাপ্য তার কাছে চাওয়া পাওয়া সবকিছু মানুষের নিবেদিত হওয়া ঠিক। আল্লাহকে বাদে কাছে যারা চায় মাকলুকের কাছে যারা ভরসা করে তাদের সাহায্যের উপর ডিপেন্ড করে তাদের এই কালবিহী হা হালান যে ব্যক্তি এই যে বিষয়গুলো আলোচনা করা হলো উপরে এইরকম ভাবে আল্লাহ তালার ব্যাপারে যার সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে ভয় করা আশা ভরসা করা ভরসা করা প্রশংসা করা সবকিছু আল্লাহকে নিয়ে জীবনের প্রধান অমুককে একটু খুশি করতে পারলে আমার হয়ে যাবে অনেকে চিন্তা করে অমুককে ধরলে আমার চাকরিটা হয়ে যাবে হ্যাঁ অমুকে বলে দিলেই কাজটা হয়ে যাবে এইগুলা না করি একমাত্র আল্লাহ তালার উপরে যদি করে তাহলে সেই ব্যক্তি আসল চিনতে পেরেছে আল্লাহ তালার সঙ্গে তার আসল সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে মজবুত সম্পর্ক হয়েছে এই জন্য এই আল্লাহর এই সম্পর্ক তাহিদ মানে কি একত্ববাদ মানে আল্লাহকে এক মনে করা তো আল্লাহকে এক মনে করছি তাতে অসুবিধা কি হলো আর সুবিধা কি হলো কেউ মনে করবেন আল্লাহকে এক মনে করলে একমাত্র আল্লাহরে বাদত করি একমাত্র আল্লাহ কাছে দোয়া করি একমাত্র আল্লাহ কাছে ভরসা করি একমাত্র আল্লাহ কাছে সাহায্য এক আছে এক এক এক সালফে জন্য সাল অনেকেই এর আর্থ করেছেন এর অর্থ হচ্ছে তাও হিদ আমরা তাহিদ মনে করেছি ইহা ইলাহ এটাও কেউ কেউ বলেছেন শাহাদাত আল্লাহ ইহ হক দাওয়াত হচ্ছে শাহাদ আল্লাহ ইহ এর এর অর্থ হচ্ছে তাও হিদ তাহিদের অর্থ হচ্ছে এতক্ষণ পর্যন্ত ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ যে পরিচয়গুলো আল্লাহ ধরলেন আমরা আল্লাহ তালার সঙ্গে সবকিছু হিদ এটা হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সম্পর্ক তো এই জিনিসটা এই আয়াতে বলা হয়েছে যে লাহু হক আল্লাহর জন্যই একমাত্র হক দাওয়াত হক দোয়া আর যারা এই হক আল্লাহর কাছে দোয়া না করে আল্লা দিকে না ডেকে দিকে ডাকে অন্য কাছে দোয়া করে লাহুম আল্লাহ যারা আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে অনেক দোয়া করে প্রার্থনা করে চায় দরখাস্ত দেয় লা লাহুম জীবনাল এরা কেউই তার ডাকে সাড়া দিতে পারবে না তার দরখাস্ত মঞ্জুর করতে পারবে না তার উপকার করতে আসতে পারবে না কারণ তাদের ক্ষমতা সীমাবদ্ধার মুখে ঢুক কিন্তু পানিতে আসে না এভাবে ডাকলে ও মৌ হবে পানি পানিতে তার মুখে ঢুকবে না কিছুতেই পৌঁছবে না তাকে পানি হাত দিয়ে নিতে হবে তাহলেই মুখে ঢুকবে ঠিক এইরকমই এই দোয়ার আসল জায়গা হচ্ছে না আল্লাহ সেখানে সে যদি না যায় আল্লাহর সঙ্গে যদি তারা সম্পর্কটা না করে তারে সমস্ত দোয়া সারা জীবন যা করলো বিভিন্ন মূর্তিগুলোর কাছে তারা সারা জীবন চাইল কিছু দিতে পারবে মূর্তিগুলো তাদেরকে কিচ্ছু দিতে পারবে না ঈশা আলাহি সাল্লামের কাছে সারা জীবন থেকে যদি চাই কেউ কিছু দিবেন ঈশা আল্লাহাম আমরা তো বলি শুধু ঈশা আল্লাহিস কেন মোহাম্মদ সাল্লা চাইলেও তিনি দিতে পারবেন না যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন আমাদের এক আল্লাহ উল্কা ফিরিন আর দাসের দের দোয়া সবকিছু বিভ্রান্ত হয়ে গেল সব বেকার হয়ে গেল সারা জীবন যে দোয়া করলো এই দোয়া কোন কাজে লাগবে না লাগলো না যেহেতু আল্লাহ তালা দেওয়ার মালিক শুধু দোয়া নয় মাথাটাকে আল্লাহর কাছে অবনত করে দিয়ে চাওয়া সে ব্যাপারে পরে আয়াত এসেছে আর চিন্তা করা লাগবে না একবার করছেন হয়ে গেছে ইনশাল্লাহ যে আল্লাহর জন্যই সাজদা করে আকাশ এবং জমিনে যা কিছু আছে তাও আউ আকার স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় দেখেন এখানে হয় আয়াতের মধ্যে আপনি আয়াতের অর্থ বুঝলে দেখবেন যে সেখানে সেজার বিষয়টা এভাবে আছে যে ওই অর্থটা মেসেজটা দাবি করে যে ওই সময় একটা সেজ্জা করা উচিত এখানে বলা হচ্ছে আল্লাহর জন্য সেজ্জা করে যা কিছু আসমানে রয়েছে এবং জমিনে স্বেচ্ছায় হোক হ্যাঁ ইচ্ছাকৃতভাবে হোক অথবা বাধ্য হয়ে তাদের সায়গুলো পর্যন্ত সকাল সন্ধ্যায় আল্লাহর দেখের করে এখন সকাল সন্ধ্যায় আল্লাহ যে সেচদা করে এই সেদার অর্থটা কি কেউ কেউ তার বলেছেন যে যেরকম সেচদা আমরা করি মানুষের মধ্যে বাধ্য হয়ে আমরা ইচ্ছা স্বেচ্ছায় মেন্টা গণ করেন আর কেউ কেউ আসে বাধ্য হয়ে করে বাধ্য না হয়ে করে আসল সেজদা তো আল্লাহকে ছাড়া আসলে কাউকেই করা হয় না যদি কেউ কি কোন একজন করে এছাড়া প্রকৃত দুনিয়াতে কাছে আসলে কেউ সহজে করে না যদি বিভিন্ন জাতির মধ্যে এটা আছে কিন্তু রিয়াল সিজদা যেভাবে আমরা করি এই সেজদাটা কার জন্য আছে শুধু আল্লাহর জন্য এইরকম সেজদা কিন্তু আর কেউ কাউকে কোন মাসলুককে যারা মশরেখ তারাও এই তরিকায় সহজে করে না তাহলে সাজদা বলতে যেটা বোঝাই সেটা আল্লাহর জন্যই হয় তো আমরা তো স্বেচ্ছক প্রণদিত হয়ে করি ভলন্টিয়ারলি করি নিজে কিন্তু কোন কোনো সময় বাধ্য হয়ে কেমনে করে সেজাকারিগণ এই জন্য করে যে নামাজ পড়তে আসলে ইচ্ছুক না কিন্তু কিছু লোকের ভিতরে আছে নামাজ না বলে বেকায়দা দেখা যায় তো বাধ্য হয়ে রুকুস্তা করা লাগে তা কিন্তু অন্য কারো কাছে এভাবে বাধ্য হয়ে সহজে মানুষ করবে না তো বাধ্য হয়ে করতে হলে আল্লাহ কাছে এরপরে কোনো কোন তাফসির এসেছে যে আসলে সাজদা বলতে এখানে ওই যে সাজা নামাজে আমরা করি বা কোরআন তেলামাজের সাজ্জা করি এইটা বোঝানো হয়নি সাজা বলতে আসলে আল্লাহ তালা কাছে অবনত হওয়া আল্লাহর কাছে নত হওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহর দিকির করা ইত্যাদি বোঝানো হয়েছে সকাল সন্ধ্যায় পাখিগুলো খিচড় বিচির করে সকালে ডাকে আল্লাহকে সন্ধ্যায় যখন আসে তখনও তারা আল্লাহকে ডাকতে ডাকতে আসে দুনিয়ার মাখলুকগুলো আল্লাহকে ডাকে ইসাফুল্লাহ হুমাফ ইসামাওয়াতে হুমা ফিল আকাশ জমিনে যা কিছু আছে সেগুলো আল্লাহ তালার করে তাসবির করে এই তাসবির দ্বারাও এখানে সেচটা বোঝানো হয়েছে বলে কেউ কেউ করেছে আবার বাধ্য বলেছেন যে সহজেই আল্লাহর কাছে সেজটা করে না কিছু মানুষ আছে শুধু বিপদে পড়লে তারা করে এরকম লোক বিপদে পড়ে তখন গিয়ে নামাজ পড়ে এরা গে নামাজ পড়ে না এই বাধ্য হয়ে পড়তেছে বিপদে পড়ে অমুসলিমও কোন কোন সময় আল্লাহকে ডাকে বলছি না যে এক মুরব্ব যখন তুফান জোরে শুরু হয়ে গেছে প্রতিবেশী হিন্দু বাড়ি থেকে বলে হুজুর তিনি একজন আলেম মানুষ ছিলেন প্রতিবেশী হুজুর একটু জোরে জোরে সোরে আজানতেন আমরাও যেন শুনি কে তোমাদের গুলো আজকে কাজে লাগবে না তোমাদের উমর থেকে ডাকবা না কেনা হুজুর আজকে আপনাদেরটা লাগবে জোরে আজান দেন তাহলে বিপদের সময় আল্লাহর কথা মনে করে অনেকেই তো এই বাধ্য হয়ে করে ঠেকে গিয়ে অনেক সময় আবার বিপদ চলে গেলে আর করতে চায় না আবার যেই সেই এটাও বোঝানো হয়েছে এরপরে হলো আহ জেলা আলু হুম ছায়াগুলো কিভাবে সাজদা করে এখন কোনো কোনো তাপসির এসেছে যে মানুষ স্বেচ্ছায় সেদা করে আর না হলে না থেকলে করে না কিন্তু তাদের ছায়া আল্লাহকে ঠিকই সাজ্জা করে সকাল সন্ধ্যায় যে মানুষ আল্লাহকে শ্রেদ্ধা করে না তার ছায়া শ্রেজা করে কারণ সায়া আল্লাহর একটা সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি যদি আপনার ছায়া কিন্তু এই ছায়াটা কি আপনি সৃষ্টি করেছেন নায়ার সৃষ্টি করে তাকে আল্লাহ সমস্ত মাখলুক যেভাবে আল্লাহকে সাজ্জা করে বা আল্লাহ তাসবি করে এই ছায়াও আল্লাহ তাসবি করে সকাল সন্ধ্যায় ছায়া তাসবি করে আল্লাহর কাছে করে কিন্তু কোনো কোন সায়াওয়ালা মানুষ আছে সেই মানুষটা অন্য কিছুকে সাজদা করে আল্লাহকে সাজদা করে না দেখেন তো কারবার যে সমস্ত কাফের মুশ্রেক আল্লাহকে সাজদা করে না তাদের সায়া গুলো অথচ আল্লাহ তাল্লাহকে শ্রদ্ধা করে যাচ্ছে সাজা ছাড়াও যদি এখানে তাসবি বোঝানো হয়ে থাকে এই জন্য সকাল সন্ধ্যা তাসবি করতে হয় বিল গোদৌল আসল বক্রাত আসে কোরআনে পাখি শব্দগুলো এসেছে যে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসার কথা বারবার এসেছে এই জন্য নবীকের ইমসালসাল্লাম দিন শুরু করতেন না অনেকগুলো আল্লাহর তস্বি প্রশংসা জেকের না পড়ে এবং সন্ধ্যা আগেও বিকালের শেষে তার রাত শুরু করতেন না কতগুলো তসবি এবং জেকের এবং দোয়া না পড়ে আসবাহ না আসবাহুল কলিল্লাহ আলহামদুলিল্লাহ আমসাইনাসিল্লাহামদুলিল্লাহ এগুলো কোথায় পাওয়া যায় কোন বইয়ের মধ্যে হেসনুল মুসলিম কিছু কিছু মুখস্থ হয়েছে না হয়নি এখনো মুখাস্ত হয়ে গেলে যখন সকালবেলা দিকে যাবেন সাথে কিতাব থাকবে না হেসনুল মুসলিম থাকবে না ফটো সব মুসলিম হাতে থাকবে না হাঁটতে হাঁটতে পড়তে পারবেন গাড়িতে বসে পড়তে পারবেন ড্রাইভ করা অবস্থায় পড়তে পারবেন আসার সময় পড়তে পারবেন সন্ধ্যা বেলা কোনো একটা দিন যেন কিছু তসবি না পড়ে সকাল শুরু না হয় কোনো একটা সন্ধ্যা যেন বিকালে কিছু না পড়ে শুরু না হয় এই প্রতিজ্ঞা করতে হবে এই আমলে ঢুকতে হবে ইনশালার তো আল্লাহ করে তো কে করতে চায় না আল্লাহ তসবি কে করতে চায় না আল্লাহর ইবাদত কে করতে চায় না শয়তান করতে চায় না শুধু জিন এবং ইনসান এই দুই জাতির মধ্যে আল্লাহর কাছে সাজা করতে চায় না আল্লাহর এ করতে চায় না এদের সংখ্যা কেমন বেশি খালি দিকে গেছি কেন এদের সংখ্যা অনেক বেশি আর এই দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে কোন কাজের জন্য ইনসানকে সৃষ্টি করেছে আমার এবাদত করার জন্য অথচ এই দুই জাতি সবচেয়ে বেশি আল্লাহ এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় বাকি মখলুক গুলো সব আল্লাহর ইবাদতে আসামত করোনা আল্লাহ না তাহলে বলো তোমাদের আসল রবকে তোমাদের সৃষ্টিকর্তাকে তোমাদের হিজিক দা তাকে আপনি বলেন তাদেরকে জিজ্ঞেস করেন যে এবং জমিনের আস আসমানের রিনের রব কে বলতো দেখি কলিল্লা আপনি বলেন যে আল্লাহ তারা বলুক দেখি অন্য কেউ জমিনের রব তাদের এখানে এই মূর্তি এখানে লাত ওখানে ওখানে এটা সেটা আছে। আসমান জমিনের আসলে রব কে এই রবের অর্থ কি রবের অর্থ বাংলায় তর্জমা করলে এক শব্দে প্রভু হয় না যথেষ্ট মালিক তাও হয় না ইংলিশ বলে লর্ড অথবা মাস্টার কিন্তু তাতেও হয় না রবের অনেক অর্থ রবের মধ্যে চলে আসে খাল এক সৃষ্টিকর্তা রাজ রিজিক দাতা জীবনদাতা মৃত্যুদাতা সবকিছুর ক্ষমতা আমাদের যা কিছু দরকার সবকিছু যিনি আমাদেরকে প্রভাইড করেছেন সৃষ্টি করেছেন সবকিছু এ রবের মধ্যে সব চলে আসে যিনি আমাদের নিয়মিত দেখভাল করেন যিনি আমাদেরকে হেফাজত করেন এই সব কিছু কিন্তু রবের মধ্যে চলে আসে তো এই তারাও জানে জিজ্ঞাসা করলে বলে ইমান রবসম তারা কিন্তু তখন বলে না আমাদের রবটা হচ্ছে লাত মানত ও এগুলো কিচ্ছু বলে না তারাও বলে রব হচ্ছে আমাদের আল্লাহ তো আল্লাহ যদি রব হয় তে এ বাদ গুলোর জন্য এই সমস্ত মূর্তিকে কেন বেছে নিয়েছ তাহলে আপনি বলেন তোমরা বেছে নিয়েছ কিছু তোমাদের আউলিয়া তোমাদের একান্ত উপকারী রক্ষণাবেক্ষণকারী সাহায্যকারী এমন কিছু আল্লাহকে ছাড়া তোমরা বেছে নিয়েছ যেগুলো লায়াম লেকুন আলে আনফুস হিমনাফর তারা নিজেরাই নিজেদের কোন উপকার বা ক্ষতি কোন ভাঙ্গা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না তো যদি নিজেকে যে রক্ষা করতে পারে না বিপদ থেকে বাকি তার এবারও যারা করে তাদের বিপদ থেকে কেমন রক্ষা করবে এই সময় হচ্ছে কত সুন্দর যুক্তি বলেন এর চেয়ে বড় যুক্তির দরকার আর আছে যারা আল্লাহ অন্য কারো কাছে চায় এটা সত্য কথাও কেন মানুষ বুঝে না এত জ্ঞানী মানুষ না যার কোন জ্ঞান নাই যে বুঝে না কথা বলতে পারে না সেই মূর্তিকে নিজের হাতে বানিয়ে বলে তুমি আমার মা বুধ সব হান আল্লাহ আল্লাহ তালা কতবার এই সুন্দর করে বুঝিয়েছেন যুক্তি দিয়ে তাই তারপরে মানুষ বুঝে না বলেছেন তবে বারে বারে আল্লাহ দিকে ডাকেন আর তারা শুধু মূর্তি দেখে যায় তো এত সুন্দর করে যুক্তি দিয়ে আল্লাহ বুঝালেন তারপরে ইমান আনে না রসুল্লাহ সাল্লা কষ্ট আহারে আমি এখনো তাদেরকে বুঝাতে পারলাম না বুঝি তা আল্লাহ তাল্লাহ বলেন কি বুঝাবেন আপনি আমি নিজেই এত কথা বলছি আই আর কোন কথা বাকি আছে এটা বললে তারা আনবে। ইমাননা দেওয়ার প্রতি আপনি পারেন বোঝাতে আপনার ব্যর্থতা নয় আমি নিজে আল্লাহ আল্লাহতালা এত কথা বলার পরেও দেখি যে তারা ইমান আনে না ভাবি আই হাদি সিন বাধা হইক মেনুন কোন কথা আছে যে এই কথাটা বললে তারা ইমানটা আনবে আমা আম এখন আপনি বলেন হে আল্লাহ রসুল আপনি তাদের অবস্থা দেখলেন তারা ইমান আনবেই না এখন আপনি বলে দেন ইমান তো আনবানা বুঝতে পেরেছি যারা অন্ধ আর যারা দেখতে পায় তারা কি সমান দুনিয়াবী দিক থেকে হয়তো কোন কোন অন্ধ আছে চো কালা থেকে আল্লাহর কাছে বেশি কামের ইমানদার হয়ে যাবে কিন্তু দুনিয়াবী দিক থেকে এখানে আসলে দুনিয়াবি ম্যাটেরিয়াল কথাটা বস্তুকতা বোঝানো হয়নি যারা হককে দেখেও গ্রহণ করে এরাই আসল অন্ধ যারা এমনি চোখে দেখে না ইমান আছে সে কিন্তু আসল অন্ধ না আল্লাহ তালা বলেছেন যারা চোখের অন্ধ এরা আসল অন্ধ না অন্তর যাদের মরে গেছে যাদের এই অন্তরে চোখ নাই এরাই হচ্ছে আসল অন্ধ আর এই যে অন্ধকার কখনো সমান হয় কখনো এক নয় তারা বলে আমরাও তো আরেক ধর্মে বিশ্বাসী আসে আমরা সবাই তো সৃষ্টিকর্তার দিকে চাই বিভিন্ন তরিকায় আসেন আর কি সব ধর্মই একদিকে নিয়ে যায় সব ধর্মই মানে আল্লাহর ধর্ম এই জাতীয় কথাবার্তা অনেকে বলতে শোনা যায় আমার বিভিন্ন তরিকা মোটেই ঠিক নয় জুলুমাত কোনোটা টোটালি অন্ধকার কোনো কোনোটা কি তারা এমন কিছু শরিক বানিয়ে নিয়েছে যারা কিছু কিছু সৃষ্টি করে বসেছে এবং তারা আল্লাহর এই সৃষ্টিগুলা মধ্যে কিছু তারা সৃষ্টি করেছে বলে তারা মনে করে যে এবং এই কারণে তারা কনফিউজ হয়ে গেছে এখন কেজে আসল সৃষ্টিকর্তা বুঝতে পারছি না এই রকম কনফিউশন আছে ছোটকার সৃষ্টিটাও আল্লাহ যদি মানুষ অনেক কিছু তৈরি করে মেক করে ইঞ্জিন বানায় রকেট বানায় এরোপ্লেন বানায় এই বানানো কি দিয়ে বানায় আল্লাহ যে করে মাত্র। ওগুলাকে এনে দিয়ে তারা এগুলা দিয়ে দিয়ে কিছু একটা বানায়। তারা সবাই নয় এই জন্য তারা নয়। তারা কেউ বলে না আই এম দ্য ক্রিয়েটর ইনভেন্টর বলে ইনভেন্ট করেছে আবিষ্কার করেছে আল্লাহ তালা সৃষ্টিতে লুকিয়ে রেখেছেন সেটাকে জোড়াতালি দিয়ে ফিট করে দিল কোন জিনিস অরিজিনালি তারা দেশে নেই যে এগুলো অমুকে সৃষ্টি করেছে আর এইগুলো হচ্ছে আল্লাহ সৃষ্টি কাজেই এক আল্লাহ রব কেমনি হয় কিছু লোকের রবে দাবি হতে পারে এইরকম কোন কারণ তো নেই হোয়াই আর ইজ কনফিউশন কোথায় তাদের কনফিউশন সৃষ্টি হয়েছে কাহার তিনি হচ্ছেন এমন অপরাজিত শক্তি যাকে কেউ কোনোদিন ঠেকাতে পারে না দমন করতে পারে না আর সবাই যার আন্ডার কন্ট্রোল রয়েছে সবাই যার হাতে যাদের সমস্ত কিছু মালিকানা তার হাতে একমাত্র রয়েছে তিনি তো একমাত্র আল্লাহ সে আল্লাহর দিকে তো আপনি ডাকছেন সেদিকে আসতে হবে আসা উচিত সে আল্লাহ কি তারা দেখেও দেখেনা আলামিনা ইমা তুমে এখন আল্লাহ তালে উদাহরণ দিচ্ছে যারা এই ওয়াহি আল্লাহ নাজ করেছেন নবী করিম সালের কাছে নূরের দিকে উদ্ধার করে তারা আসে না কেন আসে না তারা কত বোকা কত ভুল তারা করছে ভুল বুঝানোর জন্য দুইটা এক্সাম্পল আল্লাহ তালা দিচ্ছেন একটা দিয়েছেন বৃষ্টির এক্সাম্পল আরেকটা দিয়েছেন স্বর্ণকার যখন সোনা রূপা এবং কোন গলায় আগুনের মধ্যে দুইটার এক্সাম্পল দিয়েছে তিনি আকাশ থেকে ম্যাঘ থেকে পানি বর্ষণ করেন বৃষ্টি নাজিল করেন তখন এই পানি যখন বেশি করে মুসুল ধারে বৃষ্টি হয় এই বৃষ্টির পানি পড়লে জমিনের মধ্যে কোনো কোন জমিন যখন একটু নিচু ভূমি থাকে দুই পাহাড় মাঝখানে কিছু যখন সমতল ভূমি একটু নিচু থাকে সেখানে এই জমিনগুলো পানি ধরে রাখে আর দেখা যায় পরবর্তী পর্যায়ে হয়তো এখান থেকেই কোনো নদী নালা বের হয়ে যাচ্ছে পানির স্রোত সেখান থেকে নদী নালা সৃষ্টি হয় এখন সাইজ অনুযায়ী পানি ধরে রাখে পানি না হলে পানি গড়িয়ে পড়ে চলে যায় কিন্তু যে পানিগুলো গড়িয়ে পড়ে না সেগুলো ওই জমা হয় সেগুলো আবার নদীর আকারে কুলকুল করে বেয়ে পৃথিবীতে আঁকা বাঁকা হয়ে চলে তাই না এই যে পানি বৃষ্টি থেকে আসলো এই পানির মধ্যে আবার কিছু দেখা যায় এই যখন বেশি বৃষ্টি হয় বন্যার মত হয়ে যায় তখন এর মধ্যে উপরে পানির উপরে ভাসতে থাকে যে জিনিসগুলো সেগুলোকে আমরা কি বলি ফেনা ফেনার সাথে কি থাকে বিভিন্ন আবর্জনা থাকে কুটা। খড়কুটা বলে বৃষ্টি বৃষ্টির সঙ্গে পানি আসে বৃষ্টির পানি মেইন আবার এর উপরে পানির উপরে ভাসে খড়কুটা নিচে খড়কুটা নিচে সবচেয়ে পানিগুলো ওকে আর একটা এক্সাম্পল দিলেন আর জ্বালানিতে জ্বালায় আগুনের মধ্যে জ্বালায় যখন কোন জ্বালানোর জিনিসকে সেটা সোনার উপ হয়ে গেলে হেবিকা হেলিয়াতিন অলংকার বানাতে চায় অলংকার বানানোর আগে স্বর্ণকার কি করে সোনা রূপা কে কোথায় রাখে আগুনের মধ্যে জ্বালায় নরম করে আও মাত্র আইনজা বাদমেছিল অথবা যখন কর্মকার যারা লোহা পিতল এগুলো দিয়ে যারা কোনো বিভিন্ন রকমের যন্ত্রপাতি বানায় বানানোর জন্য তারা কি করে আগুনের মধ্যে জ্বালায় এই যে স্বর্ণকার এবং কর্মকার আগুনে লোহা সোনা রূপা এগুলাকে জ্বালায় যখন জ্বালে এগুলো তরল হয়ে যায় তরল হলে সেখানেও জাবাদ উমেছিল সেখানেও জাবাদ পাওয়া যায় ময়লা পাওয়া যায় ময়লাটা নিচে থাকে না উপরে থাকে উপরে চলে আসে এই ধুলা বালি বা অন্য অন্য কোনো পদার্থ অন্য ধরনের কোনো কিছু যদি এখানে খাইট যেগুলোকে বলি এগুলো মিশিয়ে দেয় সেগুলো উপরে চলে আসে এগুলাকে ফেলে দিয়ে ক্লিন করে অরিজিনাল টাকে আবার বের করে স্বর্ণকার তখন নতুন করে আবার জল জল করতে থাকে এবার সেটাকে বিভিন্ন রকমের অলংকারের সেই দেয় বানায় অথবা দাও খন্তা কুড়াল এগুলো বানায় লোহা পিতল এগুলো থেকে এই দুটো এক্সাম্পল দিয়ে আল্লাহ বলেন বা এভাবে আল্লাহ তালা হক এবং বাতিল কে দিয়ে বুঝাই দেন উদাহরণ দিয়ে বুঝাই দেন আমরা বলি না আমরা ছোটকালে পড়েছি যে অমুক জিনিস বিশেষ্য বিশেষণ এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যাতে কোনো কনফিউশন না তাকে শুধু নীতি কথা নয় এক্সাম্পল নিয়ে এসেছেন এক্সাম্পল সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইমাম ইবনুল কাই রহেমাহুল্লাহ তিনি বলেন এই আয়তা সিরে মমেনদের জীবনে এই পানির এক্সাম্পলও আছে আগুনের এক্সাম্পলও আছে পানির যে এক্সাম্পলটা সব বাহি আল্লাহ যে সুন্দর ওয়াহী আল্লাহ তালা দিয়েছেন এই বৃষ্টির পানিকে আল্লাহ তালা ওহির সঙ্গে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি এই ওয়াহিকে গ্রহণ করো তাহলে তোমাদের ডেলটা সতেজ থাকবে পানির ফায়দায় তোমরা ফায়দাটা অনেক আলোকিত হবে অনেক সুন্দর হবে অনেক পবিত্র হবে আর যত ময়লা আছে দূর হয়ে যাবে কুফুরির ময়লা মোনাফিকের ময়লা হিংসা বিদ্বেষের ময়লা ইমান যত তাজা হবে তত এগুলো সব দূর হয়ে যাবে সাফ হয়ে যাবে এখন ফকালবন ক্যাবির এখন এই যে ওয়াহি ওয়াহির মধ্যে আসে আসলে আর আছে নবী করিম সালের হাদিস গুলো এগুলো আমরা পড়ি কি শিখি এলম শিখি তাই না এই এলেমের মধ্যে ইমান আকিদা আমল আখলাক তাজকিয়াত আত্মশুদ্ধি সব কিছু আছে তাই না এখন এই যে এত পানি দিলেন পাহাড়ের মধ্যে পাহাড় পানি ধরে রাখে এখন আমরা এলেমকে ধরে রাখতে হবে বুকের মধ্যে অনেক এলেমের জায়গা তৈরি করতে হবে এলিম যত সংগ্রহ করব শিখব তত এখানে জমা হতে থাকবে জমা হতে থাকবে তিনি বলেন যে কোন কোনো এলেম আছে বড় কোন কোন কালব আছে যে বিশাল এলেমের পাত্র অনেক এলেম তার কল্পের মধ্যে আছে এই জন্য নবিকা রহিম সাল আলাইসাল্লাম তাহলে মহাদের ভিতরে কি পরিমানে আলম আছে তিনি মটকা দিয়ে বুঝালেন্লা এরপরে অনেক এলেম সেখানে থাকে ও কলবন সালবান হলে ঠিকই কিন্তু যেভাবে পানির বৃষ্টি পানি পড়লে ছোট্ট গর্তের মধ্যে এতটুকু পানি থাকে আটকে থাকে আর বড় রদের মতো বড় পুকুরের মতো বড় লেক মতো থাকলে সেখানে কি পরিমাণ পানি অনেক থাকে বৃষ্টিতে পড়ছে কার এখানে কদ্দুর সাইজ আছে সে অনুযায়ী টিকে থাকে বাকিটা বের হয়ে যায় সাইজ না বললেন যেভাবে আপনার এলাকার মধ্যে বৃষ্টি পড়লে পানির পাশাপাশি অনেক আবর্জনাও চলে আসে যখন জোরে বন্যায় পানি একদম স্রোত অনেক কিছু চলে আসে তখন দেখবেন যে পুকুরের মধ্যে হ্রদের মধ্যে খালের মধ্যে নদীর মধ্যে প্রথম থেকে অনেক ময়লা আবর্জনা সেখানে আটকে যায় শেষ পর্যন্ত আসল পানিটা আপন রূপে বিকশিত হয় তাই না এভাবেই যেই ব্যক্তি পানি বেশি করে ধরে রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা এই পানিগুলে বেশি কাজে লাগাবেন পানির দ্বারাই বেশি ফায়দা হবে আশেপাশে মানুষ পানি পান করবে গরু ছাগল পানি পান করবে জমিনের মধ্যে পানির রসের কারণে ফসল উৎপাদিত হয়ে ফলে ফলে সুশোভিত হয়ে যাবে এই পানির গুরুত্বটাই বেশি এটাই হলো কাজের জিনিস আর ময়লা আবর্জনা সব বেকার যে দিলের মধ্যে এলেম বেশি আছে যে দিলের মধ্যে সাফাই আছে তাজকিয়া আছে এই দিলটাই কাজের দিল বাকি দিলগুলো অন্ধকারে পড়ে আছে এগুলো আমাদের ক্ষতির দিকটাই বেশি তো কিভাবে সংগ্রহ করে আমাদের কালিমা দূর করে দেওয়া যায় আর মনে আবর্জনা যেন বেশি না থাকে আল্লাহর কাছে দরখাস্ত দিতে হয় আল্লাহা আল্লাহ আমার অন্তরের মধ্যে বেশি করে তাকুয়া দেন মানে করিম সালাম আল্লাহর কাছে বিশাল এলেম নিয়ে আসলেন কোরআন হাজিফের পাহির মাধ্যমে এই কি পরিমাণ লোক কতটুকু এলেম নিল তারা কয় ভাগে বিভক্ত তিনি তার এক্সাম্পল দিয়ে তিনি একটা ভাগ করে দিলেন তিনি পাঠিয়েছেন কামাশালে আস আবদন এর এক হচ্ছে বৃষ্টির মত বৃষ্টি যখন কোনো জমিনে ভালো করে মুসলধারে বৃষ্টি হয়ে যায় ফাকা কালা ফেকান দেখা যায় ওই বৃষ্টি পেয়ে যখন ধানের ক্ষেত সস্য ক্ষেত গাছপালার বাগানগুলো আছে তারা যখন পানি পায় বৃষ্টি পায় ফসল তখন কি হয়ে যায় তারা জমিনটা এই উর্বর জমিন বৃষ্টি পাইলে সব সচেত হয়ে ওঠে জমিন সুজলা সুফলা হয়ে যায় এখানে পানির ফায়দাটা জমিন বৃষ্টি হয়ে গেছে পরের দিন খ্যাত গেলে কি দেখা যায় এটা বিশাল পরিবর্তন কালার কত সতেজ ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে ছয় মাস পরে না তিন মাস পরে না পরের দিনই গিয়ে দেখে পাওয়া যায় তাৎক্ষণিক আর কিছু এই হলো এই হল একটা পানির থেকে ফায়দা নিচ্ছে জমির একটা অংশ জমিনের আরেকটি অংশ মধ্যে গাছপালা নাই নিচু অমিন হা তাই মা জমিনটা তেমন উর্বর নয় কিন্তু নিচু থার কারণে অনেক পানি ধরে রেখেছে পানি জমা হয়ে গেছে বিল হয়ে গেছে রদ হয়ে গেছে লেক হয়ে গেছে কান্না আসু এই জমিনটা পানি ধরে রেখে নিজে বেশি ফায়দা পায় না কিন্তু অন্যকে ফায় কত মানুষ এখান থেকে খেলো পশু পাখি খেলো পানি খায় আর জমিনে অনেকে শেষ কর্ম করে জমিনের সেতের ব্যবস্থাও করে তাহলে এটা হলো দ্বিতীয় প্রকারের জমিন প্রথম প্রকারের জমিন ডাইরেক্টলি নিয়ে ডাইরেক্টলি সেখানে ফল ফসল হয়েছে দ্বিতীয়টা হচ্ছে পানি ধরে রেখেছে অন্যেরা যাতে কিছু ফায়দা পায় এরপরে থাকলো ও আসা বা মিনা তো নোখরা ইন্মাহি কিছু অংশ আছে চাটানের মতো পাহাড়ের উপরে ওইখানে যত বৃষ্টি হোক ওই চাটানের মধ্যে কোন গাছপালা কি আর জমে খেট ফাট ফসল কিছু হয় নাকি পানি ধরে রাখে তাও ধরনের ফস করে নেমে চলে গেল এরকম শুকনো জমিন কিছু কিছু আরব দেশে অনেক জায়গায় আছে অনেক বৃষ্টি হলেও পরের দিন গেলে দেখবেন কি আবার জমিন শুকিয়ে গেছে এই যে কি আন খালি জায়গা ধুধু মাঠ কোন ঘাসও এখানে উঠে না এইরকম জমিনে বৃষ্টি পাওয়ার পরে এই জমিনের ফায়দা কি হলো কিচ্ছু হলো না নিজে কোনো ফায়দা পেল না কাউকে কোনো ফায়দা দিল না কোন ঘাসও ভালো করে জমে উঠলো না এমন দুর্ভাগা জমিন তিনি বলছেন আল্লা আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা এই দিনের ওয়াহি কোরআন হাজি শিখলো নিজে অনেক বুঝলো এবং নিজে ফায়দা পেলো আমল করল বাকিদেরকে বুঝালো তাদেরকে দিনের দিকে ডাকলো তাদেরকে শিখালো অনেক কাজে লাগালো আর কিছু আছে সান তারা মাথা উঠে দেখলো না কি নাজির হয়েছে আল্লাহর কাছে দুর্ভাগা লোক আছে বলামিয়া হাদি আল্লাহ ইহি আহুদাল আল্লাহর হেদায়েত এবং যেটা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন আমাকে এই যে কি পাঠালো আল্লাহ তারা একটু দেখি না কোরআনে কি বলে হাদিসি কি বলে একটু দেখারও চেষ্টা করলো জানারও চেষ্টা করলো না মারা তো দূরের কথা এরকম বদকিসমত আছে ইমাম কাই রহমতুল হাদিসটাকে নিয়ে বলছেন উম্ম তিন কেসেম এক কেসেম হচ্ছেন ওয়ারাসাতুল রসুল নবীদের যারা ওয়ারিস হয়ে যান যারা নবীদের খলিফা হন নবীদের ওয়ারিস কারা হন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া তারা হচ্ছেন প্রথম গ্রুপে আলেম যারা হন সত্যিকার আলেম আর কি শুধুমাত্র টাইটেল আমাদের মতো না এই গুলাই হচ্ছে যারা নিজেরা এলম কে নিজে শিখে এলিম নিয়ে দাঁড়িয়ে থেকে নিজে আমল করে এবং মানুষকে এই দিকে তারা ডাকে এরাই হচ্ছে সত্যিকারের প্রথম গ্রুপের একজাম্পলা উল্লান এরাই হচ্ছে নবীগণের সত্যিকার অনুসরণকারী সত্যিকার অনুগামী। হচ্ছে এদের তিনি হাদিসে দিয়েছেন ওই যে ওই জমিন যে জমিন সুন্দর করে ফসল দেয় ফলে ফুলে সুশোভিত হয়ে যায় বৃষ্টির পানি পেলে ওয়াহির এলএম নিয়ে তারা নিজেরা ফুলে ফলে শোশোভিত হয়ে গেল দুনিয়াকে সুশোভিত করে গেল এরপরে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপ হচ্ছে নুসুস কানা কিছু যারা এই হাদিস কে ধরে রেখেছিলেন মুখস্ত করেছেন যাতে হাদিস হারিয়ে না যায় লক্ষ লক্ষ হাদিস কে মুখস্থ করেছেন তাই না আবার হাফিজরাও কোরআন আয়াত কে সমানে মুখস্থ করেছেন পুরো তিরিশ পারাকে মুখস্থ করেছেন কিন্তু অনেক হাফিজ আবার এই অর্থ কি ভালো করে বুঝতেছেন না হাদিস করেছেন হাদিসের মর্ম কি হাদিস থেকে কি হুকুম বের করা হয় কিভাবে দলিলকে হয় এত জ্ঞান তাদের বড় বড় ফকি মোস্তাহিদ তারা হতে পারেননি তাহলে প্রথম তব আছে মোস্তাহিদ আলেমগন যারা এই করানের আয়তের অর্থ কি বুঝেন হাদিসের দ্বারা কি বোঝানো হয়েছে এটা ভালো করে বুঝেন এই পর্যায়ে দিনের যাদের আছে তারা হচ্ছেন প্রথম গ্রুপের লোক আর দ্বিতীয় গ্রুপের লোকেরা হচ্ছেন হাদা হাদা করে মুখস্থ করে এসেছেন তাদের এক্সাম্পল হচ্ছে দ্বিতীয় গ্রুপ যে তারা ধরে রেখেছে তাদের থেকে থেকে এই হাদিস নিয়ে নিয়ে সহিফ তারা বলে দেওয়ার কারণে ইমামরা তাদের থেকে হাদিস নিয়ে তারপরে ফেখ শাস্ত্র লিখেছেন এই জন্য আহুল হাদিস কে বলা হয় সয়াদ তার মানে যারা মুখস্ত করে ধরে রেখেছেন তারা হচ্ছেন ফার্মাসিস্ট আর যারা ওষুধ প্রেসক্রাইব করেন তারা হচ্ছেন ডাক্তার চিকিৎসক জিপি ডাক্তার ডাক্তারের কাজ হচ্ছে রোগ অনুযায়ী এই ঔষধটা দেওয়া প্রেসক্রাইব করা রোগের ডায়গন করে সেই অনুযায়ী প্রেসক্রিপশন দেওয়া আর যারা ফার্মাসি তাদের কাজ হচ্ছে ওষুধ আবিষ্কার করা এই ঔষধ কোন কাজ লাগবে এগুলা লিখে রাখা তো হাত হাদিস জোগাড় করে দিয়েছেন মুখাস্ত্রম যাতে হারিয়ে না যাওয়া লক্ষ লক্ষ হাদিস হাদিসের কিতাব লিখেছেন বোখারি মুসলিম আবু দাউদ নাসাই ইত্যাদি বাই হাকি তানি আর বড় বড় ইমাম মালিক ইমাম এসেছেন কিভাবে শরীয় মহাদেশ গণ হচ্ছে দ্বিতীয় গ্রুপের লোক তাদের একজাম্পল ই আনসেন আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহুমা আর আবু হরাই রাজি আল্লাহ আবু হরিয়া হচ্ছে তিনি শুধু মুখস্থ করেছেন আর ইবনে আব্বাস রাধিয়া আল্লাহ আনহুমা তিনি ওনাকে বলা হয় হেবরুল উম্মা এই উম্মতের কালী কালী মানে লেখা হয় কালী উম্মতের এলম ওনার কাছে তার জমানুল কোরআন কোরআনের তিনি হচ্ছেন ভাষ্য ভাষ্যকার কোরআনের তাফসির ইস মুফাসরিন তিনি সবচেয়ে বড় তিনি নবী করিম সাল্লাম তিনি যেখানে তিনি বলেছেন আমি নবী করিম সালাম সরাসরি শুনেছি আমি ওনাকে এই কাজটা করতে দেখেছি এরকম ওনার ডাইরেক্ট রেওয়াজ কয়টা গোটা বিশিকের মত কিন্তু আবসো যেগুলো থেকে শুনে শুনে তিনি ইন্তকাল হয়ে যায় ওনার থেকে কিন্তু উনি এত বেশি ওনার থেকে আমরা তাফসির শুনি বিভিন্ন রায়গুলো শুনি বিভিন্ন শেখের অপিনিয়ন গুলো পাই যেগুলো আবহাওয়া তাহলে তো পাই না তাহলে ইমনি আব্দাগণের উম্মে চার ইমামের মতো যারা ওই প্রথম গ্রুপের লোক নিজেরা করেছেন এবং তাদের থেকে নির্যাস বের করে উম্মতকে হেল্প করেছেন আর মহাদেশ গণ হাদিস মুখাস্ত করে হাদ্যাসনা বলে কাজ করেছেন এই দুটো এক্সাম্পল এসেছে এরপরে ইবনে কাইম রহমদুল্লাহ তিন নম্বর গ্রুপের কথা বলছেন ওহম্মদাহ তিনে অমুসলিম হতে পারে দুনিয়ার মানুষের মধ্যে আসান মাথা উঠে দেখলো না কোরআন কি আসে একটু দেখি না ফালাহা লা ফাহিমা তারা মুকস্ত করল না এটা বোঝারও চেষ্টা করলো না এখানে কি হেকমত আসে বাইর করে তা তিনি বলছেন এই তৃতীয় গ্রুপ হচ্ছে সবচেয়ে দুর্ভাগা এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন সিরাফর খানের চল্লিশ আমরা আল্লাহ তালা বলেছেন এই লোকগুলো হচ্ছে পশুর মতো এই লোকগুলো হচ্ছে পশুর ন্যায় বরং তার চেয়েও তারা আরো গোমরা তাহলে আল্লাহ আল্লাহল যে বৃষ্টির এক্সাম্পলটা আপনি বুঝে ফেললাম এখন হাজিস থেকে এবং তাইম রহমতুল্লাহাম্পল থেকে আর সোনার উপর একল থেকে কি বুঝলাম যে আল্লাহ তালা উহ দিয়ে আমাদের অন্তর থেকে খারাপ জিনিসগুলো দূর করে দেন আমাদেরকে জালিয়ে পুড়িয়ে আমাদেরকে ক্লিন করেন থাকব এই কারণে আমরা পাক সাফ হয়ে যাব। এবং আমাদের এই এই কাজ করতে গিয়ে তাওয়া হক তাওয়া সবির সবর কাজ করতে হয় হকের কাজ করতে গেলে অনেক কষ্ট হয় ফেতনার সৃষ্টি হয়ে যায় এগুলো সবর করে টিকে থাকলে আমাদের অন্তর থেকে নাপাকি পাকি গুণা পাক সাফ করে আল্লাহ আমাদেরকে পাক পবিত্র করে দিবেন এই দুটো এক্সাম্পলকে দিয়ে আর আর কুফর বুঝালেন। মানুষের আল্লাহবাদ আল্লাহ এবং অন্তরকার কে বোঝানোর জন্য এই এক্সাম্পল করে দিলেন আমাদের জন্য আসুন আমরা চেষ্টা করি আমরা যেন তিন নম্বর গ্রুপ অন্তর্ভুক্ত না হই আমরা যেন দুই নম্বর ভিতরে যাই আর তিন নম্বর দিকে যাওয়ার জন্য যদি আল্লাহ আমাদের আংশিক ভাবে হল তফিক দান করেন আমরা চেষ্টা করি আল্লাহ এত সুন্দর কালাম কোরআন এত সুন্দর তিনি দিয়েছেন আস্তাকাল হাদিসে কিতাবুল্লাহ সবচেয়ে সত্য কথা হক কথা হচ্ছে কি আল্লাহ কিতার সবচেয়ে সুন্দর বয়ান সবচেয়ে সুন্দর কথা নবী করিম সালাম আল্লাহর কথার পরে ওয়াসান হাদিসে হাদি হাদি নবী সাল তার তরিকা এই এইটার মধ্যে আমরা থাকি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব আর এই তরিকা যদি তা আমরা হতবাকা হয়ে যাব যাবের মধ্যে একটি নিয়ামত আর মানুষ পৃথিবীর ইনসানের জন্য আল্লাহর ওয়াহি হচ্ছে আল্লাহর ওয়াহির আলম হচ্ছে আর একটি বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এই ওয়াহির পিপাসায় পিপাসার্থ হয়ে আমরা যারা শনিবার আসি আমরা সৌভাগ্যের অধিকারী আল্লাহ তালা এটা কবুল কর আর যারা এরকম করে এই ওহির পিপাসাত তো নই এই পিপাস হেফাজত করুন কবল করুন তৌফিক দান করুন ইনশাল যারা এই ওহির কাজে সারা দিয়েছে তাদেরকে আল্লাহ কি পুরস্কার দেবেন আখেরাতে যারা এই ওহির ডাকে সারা যায়নি তাদেরকে আল্লাহ কি দেবেন সেই খবর আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ আবিল্লাহিক জাকন